সরল পথ প্রদর্শন করুন আল্লাহ তার দোয়াকে কে কবুল করে তাকে পরিপূর্ণ এক কিতাব দান করলেন যে কিতাবে সূচনাতেই বলে দেওয়া হল হুদাকিম এই কিতাব হলো হেদায়ত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে তো যেহেতু সিরাতে আল্লাহ আল্লাহতাল কাছে বান্দা প্রার্থনা করেছে হেদায়তের দোয়া করেছে আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করে তাকে হেদায়তের জন্য কিতাব দান করেছেন এরপর আল্লাহ তালা মানুষের কিছু শ্রেণী বিভাগ বর্ণনা করে দিয়েছেন যে কিতাব তো হেদায়তের কিতাব এই কিতাব থেকে তো মানুষ হেদায়ত গ্রহণ করবে क्यूंत थे कारोकृत होकृत हो आल्ला श्रेणी विभाग भाग करारथम पांच आया कलोचना जर के सरल पथ प्रदर्शन कर सरल पथर ऊपर परिचालित करपर दई आयाते आल्ला तला काफे कथा आलोचना कर सर्वशेषे तेर आयाते मुनाफिक देर कथा आलोचना कर ते तीन ए ए तो तीन श्रेणी कथा आलोचना कराराध्यम आल्ला स्पष्ट कर दिए कुरआन य हेदायतर बाणी कह आस कह आसबें ए कुरान उपकारे आसमिन और उपकार आसबेंा मुनाफिक और काफेर अर्थात पृथिविर मध्य जत मानुष रे सब मानुष के जब तीन भागे भाग करई भागर जन्ई यह कुर आन मध्य हिदायत नहीं भागर जो हेदायत आ হেদায়ত আছে মোমিনদের জন্য আর হেদায়ত নেই কাফেরদের জন্য এবং মুনাফেরদের জন্য এর আল্লাহ আল্লাহ স্পষ্ট করে দিলেন যে দুনিয়ার মধ্যে মানুষের যত ভাগ হবে ভাগটা মৌলিকভাবে তাদের বিশ্বাসকে কেন্দ্র করে হবে অন্য কোনো কিছুকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে কোনো ভাগ হবে না জাতীয়তাবাদকে কেন্দ্র করে বর্ণবাদকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো মতবাদকে কেন্দ্র করে অথবা কোনো আদর্শকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে কোনো বিভাজন হবে না मुसलमान श्वेतांगष्णांगे पार्थक्य करना बरिया मानुषर विश्वास केंद्रीय जरा अल्लाह ईमान राखब तरह कुरान हल हिदायत और जरा के अस्वीकार कर সরাসরি অস্বীকার করুক অথবা ভেতরে অস্বীকার করে বাইরে পরিচয় আলাদা আলাদা নামে যারা মুমিন তাদেরকে নাম দেওয়া হয়েছে হিজবুল্লাহ আল্লাহ তালা দল যারা মুমিন তাদের নাম কি হিজবুল্লাহ হিজবুল্লাহ কোন সংগঠনের নাম না হিজবুল শব্দ অর্থ দল আল্লা আল্লাহ যারা মুমিন হবে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে তাদেরকে বলা হবে হিজবুল্লাহ তারা হলো আল্লাহর দল পবিত্র কোরআনই আল্লাহ তালা মোমিনদের জন্যই নামকে সিলেক্ট করেছেন হিজবুল্লাহ আল্লাহ হুমুল মুফলিহন আল্লাহ তালা বলেন যে মৌমিনরা হলো আল্লাহর দল আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর দল সফলকাম হবে তাদেরকে যারাই পরাজিত করতে চাক না কেন তাদেরকে যারাই দুনিয়ার মধ্যে ছোট করে রাখতে চাক না কেন কিন্তু পরিণামে বিজয় হবে হিজবুল্লার জন্য আর পক্ষান্তরে আরেকটা দলের নাম হলো হিজবুর শৈতান এখানেও হিজবুল মানি দল শৈতান মানি শৈতান মানুষ শৈতান হোক আর জিল শৈতান হোক কোনো প্রকারের শৈতান হোক তাহলে আরেকটা দলের নাম হলো হিজবুর শৈতান শৈতানের দল যারা কাফের তারাও শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা মুনাফিক তারাও শয়তানের দলের অন্তর্ভুক্ত তো কাফের এবং মুনাফিক তারা হলো একটা দল একটা ভাগ যাদেরকে কোরআনে নাম দেওয়া হয়েছে হিজবুর শৈতান কোরআন আল্লাহ বলেন জন্য তারাই ক্ষতিগ্রস্ত হবে দুটো ভাগ পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে ভাগ কয়টা দুইটা অন্য কোনো ভাগে ইসলাম বিশ্বাস করে না মানুষের দেহের রংকে কেন্দ্র করে কোনো ভাগ হতে পারে না ভাষাকে কেন্দ্র করে দেশকে হ্যাঁ নিজেই বলেন নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে আমাদের সবার সূচনাকার থেকে একজন পুরুষ এবং একজন নারী থেকে যেই পুরুষের নাম ছিল কি আর যে নারীর নাম ছিল কি নাকি সৃষ্টি হয়েছে হনুমান থেকে অন্য কোন প্রাণী থেকে তাহলে পৃথিবীর মধ্যে সব মানুষ ইয়া ইউহার নাস আল্লাহ তালা সব মানুষকে লক্ষ্য করে বলছেন শুধু মমিন না শুধু কাফের না শুধু মোনাফের না সবাইকে একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে আল্লাহবা এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি কাউকে বানিয়েছে বাংলাদেশি কাউকে বানিয়েছে ভারতী কাউকে বানিয়েছে পাকিস্তানি কাউকে বানিয়েছে জাপানি কেন করেছিলেন মক্কায় জন্মগ্রহণ করেছেন সেখান থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন রসুলের যুগে শাম খোরাসান হিন্দ এ সমস্ত অঞ্চলের ভাগ ছিল কেন ছিল যে এগুলোকে কেন্দ্র করে মুসলমানরা আলাদা হয়ে যাবে এজন্য যে মক্কার মুসলমানরা আলাদা একটা দল মদিনার মুসলমানরা আলাদা একটা দল উভয় দলের মধ্যে দূরত্ব থাকবে এজন্য তাহলে কেন তাঁর শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য যে আমি মক্কার নাগরিক আমি মদিনার নাগরিক কেউ যদি আমার বাসায় আসতে চায় আমি যেন তাকে আমার অ্যাড্রেসটা দিতে পারি যে আমি হলাম ওই অঞ্চলের মানুষ আমার গ্রাম এটা আমার ইউনিয়ন এটা আমার থানা এটা আমার উপজেলা এটা এটা মাত্র পরিচিত হওয়ার জন্য নিজেদের মধ্যে এটাকে বিভেদের কারণ বানানোর জন্য নয় অন্যথায় মক্কার মুসলমান, মুসলমান সবাইকে লক্ষ্য করে বলছেন যে তোমরা সকলে হলো একটা দেহের মতো তোমরা সবাই এক দেহের মতো তুমি যেই দেশেরই হও না কেন তোমার জাতীয়তা যাই হোক না কেন যদি তোমার আকিদে এবং বিশ্বাস যেটার পিছনে তোমার নিজস্ব অবদান আছে একজন মানুষ সে কোন দেশে জন্মগ্রহণ করবে ক্ষেত্রে কি তার কোনো অধিকার আছে জন্মগ্রহণ করার পূর্বে আল্লাহ আল্লাহতাল কাছে কোনো দরখাস্ত পেশ করবে যে হে আল্লাহ আপনি আমাকে বাংলাদেশে জন্ম দিন যেন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে এই দেশকে নিয়ে গর্ব করতে পারি যে এই দেশ আমার অহংকার এই দেশ আমার এই এই দেশ আমার সেই এরকম কোন দরখাস্ত আল্লাহকে জানানোর জন্য আমাদেরকে অধিকার দেওয়া হয়েছিল আছে কারোই নেই বরং পুরো বিষয়টা হলো এটাকে বলা হয় যে ইত্তেফা একটা বিষয় অকস্মাত অলৌকিক মানে এটার পেছনে নিজস্ব কোনো অবদান নেই এমনি এমনি হয়েছে কাকতালীয় আমার এই বাংলাদেশে হওয়ার পেছনে আমার নিজস্ব কোনো অবদান নেই বিষয়টা সম্পূর্ণ কাকতালীয় বিষয় আল্লাহ তালা আমাকে এখানে জন্মগ্রহণ করিয়েছেন এই দেশে তিনি আমাকে প্রেরণ করেছেন চাইলে অন্য দেশেও প্রেরণ করতে পারতেন তো যেই জিনিসের পিছনে মানুষের নিজের কোনো অবদান থাকে না সেই জিনিস নিয়ে মানুষের গর্ব গর্ব করা কি যৌক্তিক আমি ওই পড়ালেখা করে ডাক্তার হয়েছি আর একজন ইঞ্জিনিয়ার হয়েছে আর একজন ব্যারিস্টার হয়েছে এটা নিয়ে সে গর্ব করতে পারে কারণ এই ডাক্তার হওয়ার পেছনে ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে তার অবদান আছে তার নিজস্ব মেহনত আছে শ্রম ব্যয় করেছে কিন্তু এটা যে মানুষ দেশ নিয়ে গর্ব করে জাতীয়তা নিয়ে গর্ব করে এই গর্ব করার পেছনে কিন্তু তার নিজস্ব কোনো ক্রেডিট নেই কোনো মেহনত নেই কোনো সাধনা নেই এবং এখানে সাধনা ব্যয় করার কোনো সুযোগও নেই সম্পূর্ণ কাক্তালীয় একটা বিষয় কিন্তু একজন মানুষ মুমিন হবে নাকি কাফের হবে নাকি মুনাফিক হবে এটাকে কাকতালীয় বিষয় নাকি নিজে অর্জন করে নেওয়ার বিষয় হাদিসে বলা হচ্ছে কুল্লো প্রত্যেকটা নবজাতক জন্মগ্রহণ করে সত্যগ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে তার মানে জন্মগতভাবে কাউকে কাফেল কাউকে মুনাফিক হিসাবে বিবেচনা করা হয় না যে হিন্দুর করে জন্মগ্রহণ করে জন্মসূত্রে সে হিন্দু নয় কোরআনে বলা হচ্ছে সে সত্যগ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করেছিল হা পরবর্তীতে হিন্দু কেন হচ্ছে জন্ম সূত্রে হয়নি একজন মানুষ সে কোন বিশ্বাসকে গ্রহণ করবে কোন ধর্মকে গ্রহণ করবে কোন মতদত মতবাদ মতদর্শকে গ্রহণ করবে এর পেছনে নিজের চেষ্টা নিজের সাধনা নিজের ইচ্ছার দখল আছে কিনা তো এর ভিত্তিতে মানুষের ভাগ হতে পারে कक्तलियों जिनिशे ऊपर भित्तीर भागवी आल्ला कलो देहर रंग बनिए कलो अपन देहर रंग बनिया सदा पे तो अवदान नहींन्द्र करें श्वेतांगी आलदा दल अपनी कृष्णांग अपनी आलदा एक दल जेहतु श्वेतांगार मर्यादा बेसि जेहेतु अपनी कृष्णांग आपनर मर्यादा कम आपके सब समय गोलाम जीवन जापन करते हैं जेहेतु श्वेतांग हमें सर्वदा राजत्व करब कलियों विषय के केंद्र करो तो अजौ मानुष मतब मतदर्श फिलोसफी तरह आदर्श हिसाब से ग्रहण कर ग्रहण कर ग्रहण कर चेष्टा साधना इच्छार दखल आए आल्ला मानुष के दो भाग कर दिलम एक भागर नाम हल हिजबुल्लाह आल्ला दग आक भागर नाम कि हिजबुल शैतान शैतान दग হ্যাঁ শৈতানের দলের মধ্যেও আবার দুটো ভাগ করে দেখিয়ে দিলেন শৈতানের একটা দল যারা প্রকাশ্যই শয়তানের পূজা করে আর শয়তানের আরেকটা দল যারা প্রকাশ্যে তার পূজা করে না প্রকাশ্যে নিজেদেরকে মুমিন হিসাবেই পরিচয় দেয় কিন্তু তাদের অন্তরের মধ্যে তারা আল্লাহকে ধারণ করে না বরং শৈতানকে ধারণ করে যাদেরকে মুনাফিক বলা হয় তাহলে হিজবুল্লাহ একটাই প্রকার হিজবুল্লাহর প্রকার একটাই যাদেরকে আমরা মুমিন মুসলিম হিসেবে চিনি আর হিজবুল শৈতানের প্রকার কয়টা দুইটা একটা প্রকারের নাম হলো কাফের যারা ভেতরে এবং বাইরে উভয় ভাবে বিরোধিতা করে আরেকটা শ্রেণীর নাম হলো মুনাফিফ যারা প্রকাশ্যে তো সর্বমোট ভাগ কয়টা হলো তিনটা আর দুই আর তিন যেহেতু মৌলিকভাবে পার্থক্য না তো উভয়টাকে বলা হয় হিজবুল শৈতান শয়তানের দল আর প্রথম ভাগ হলো হিজবুল্লাহ আল্লাহর দল তো পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে যদি কোনো ভাগ করতে হয় কয়েক ভাবে ভাগ করা যাবে ভাগ করা যাবে একভাবে একভাবে ভাগ করলে দল হবে কয়টা দুটো আমি যদি একটা ফলের মধ্যে কোপ দিই একটা ফল কয়টা ভাগ হবে দুইটা নাকি দুই কোপ দিলে দুই ভাগ হবে দুই কোপ দিলে তো তিনটা হবে তাহলে কোপ দিতে হবে কয়টা একটা একটা কোপ দিলে ভাগ হবে কয়টা দুইটা একটা ভাগের নাম হবে আল্লাহর দল আর একটা ভাগের নাম হবে शयतान दल सफल दल क्तिग्रस्त शय दल तो एर पर आल्ला तीनों श्रेणी बैशिष्ट उल्लेख कर दे संबोधन करफिर दे के सम्बोधन करें शुदू मुनाफिक देर सम्बोधन करें बर तीनों श्रेणी सकल मानुष के सम्बोधन कर हे मानुष सकल তুমি মোমিন হও তুমি মুনাফিক হও তুমি কাফের হো অন্য ভাষায় তুমি হও যাই হো না কেন তোমাদের সবাইকে উদ্দেশ্য করে আমি একটা দাওয়াত দিচ্ছেন কাকে সবাইকে শুধুমাত্র মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ তালা দাওয়াত দিচ্ছেন মুসলমানকেও কেউ মুনাফিক কাফের কেউ আল্লাহ তালা দাওয়াত সবার জন্য পরিব্যক্ত কারণ এই কোরআন শুধুমাত্র মুমিনদেরকে জান্নাতি বানানোর জন্য আসেনি কোরআন হ্যাঁ সমগ্র পৃথিবীর সব মুসলমান যখন পরিপূর্ণ ইসলামের উপর উঠে আসবে তারপর আমরা কাফেরদেরকে অমুসলিমদেরকে দাওয়াত দিব তাহলে সেই দিন ইমাম মাহদি পৃথিবীতে আসার পর্যন্ত কখনোই হবে না এই পৃথিবীতে ইমাম মাহাদ আসার আগে ইসা আলি ইসাল্লাম এসে দাজজালকে হত্যা করার পর্যন্ত পৃথিবীতে সম্পূর্ণভাবে ইসলাম যে রকম রসুলের যুগে ছিল ঠিক সেভাবে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়িত হবে পৃথিবীতে মিটে যাবে কোনোদিনও হবে না আল্লাহ আল্লাপ বলছেন হে মুসলমানরা তোমরা এই ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখো যতক্ষণ না পৃথিবীর মধ্যে ফিতনা অবশিষ্ট থাকে আল্লাহ যখন আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার মানে যতদিন পর্যন্ত দাজ্জাল ধ্বংস না হবে ততদিন পর্যন্ত পৃথিবী থেকে ফেতনা নিরসন হবে না কুফরের সর্বশেষ শক্তি হলো দাজ্জাল। যখন এই দাজ্জাল পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবীর মধ্যে আর কোন থাকবে না তখন পৃথিবীর মধ্যে না। বিধানের বিধান উঠে যাবে জেহাদের বিধান উঠে যাবে কারণ পৃথিবীর মধ্যে ফিতনা থাকবে না তাহলে আমি যদি চাই যে দুনিয়ার মধ্যে সমস্ত মুসলমান পরিপূর্ণ ইসলামের উপর উঠে যাক পৃথিবীর মধ্যে যত ফিতনা রয়েছে সমস্ত ফিতনা পৃথিবী থেকে দূর হয়ে যাক তারপর আমি অমুসলিমদের পেছনে মেহনত করব আগে তো মুসলমানদের ইমান এবং আমল ঠিক করে নেই তাহলে দাজ্জাল ধ্বংস হওয়ার পর্যন্ত আমার সেই কল্পিত দিন আর কোনো দিনও আমি পাব না দুনিয়ার মধ্যে অমুসলিমরা মুসলমানদের পেছনে মেহনত করে পার্বত্য অঞ্চলগুলোর খোঁজ নেন খাগড়াছড়ি বান্দরবান অথবা আমাদের উত্তরবঙ্গের খোঁজ নেন বিভিন্ন কত শত শত খ্রিস্টান মিশনারি দেশের মধ্যে কাজ করে যাচ্ছে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য খ্রিস্টানকে খ্রিস্টান বানানোর জন্য না খ্রিস্টানকে পরিপূর্ণ খ্রিস্ট মতবাদের উপর ওঠানোর জন্য না বরং মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য এবং তারা ক্ষেত্রে বেশ সফল আপনি গত চল্লিশ বছর আগে বাংলাদেশে সর্বমোট খ্রিস্টানের সংখ্যা আর দুই হাজার পনেরো ষোলো অথবা এসে খ্রিস্টানের সংখ্যা কত এই দুটো সংখ্যার মধ্যে যদি আপনি পার্থক্য করেন তাহলেই বুঝতে পারবেন যে বাহ্যিকভাবে তাদের মিশন কতটা সাকসেসফুল অপরদিকে সেই সমস্ত মানুষদেরকে পুনরায় মুসলমান বানানোর জন্য তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য আমাদের আমাদেরকে আসলেই উল্লেখ করার মতো কোনো মেহনত আছে मुसलमानी मुसलमान जो मानसिपूर्ण इसलम उठाते हैं दायित्व दिए कारण नबी दुनिया আসবে না তাহলে মুসলমানদের ইমান এবং আমল নিয়ে ফিকির করতে হবে কাদেরকে যারা নবীর ওয়ারিস নিজেদেরকে বলবে যারা নিজেদেরকে নবীর পরিচয়ে পরিচিত করবে তাদের দায়িত্ব হবে যে নবীজি যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন সেই মিশনকে এগিয়ে নেওয়া কিন্তু শুধুমাত্র এর মধ্যে তো সীমাবদ্ধ করেননি বরং আল্লাহ মুনাফিককেও দাওয়াত দিয়েছেন একইভাবে কাফেরদেরকেও দাওয়াত দিয়েছেন একসঙ্গে উল্লেখ করছেন হে মানুষ সকল তোমাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি সুতরাং আমি যদি ভাবি কোনো মেহ করতে হবে না কাল কিন্তু কেমতের ময়দানে আটকে যাব আমরা যে বলি রসুল্লাম দাওয়াত দিয়েছেন সাহাবাই কেরাম দাওয়াত দিয়েছেন তারাকে শুধুমাত্র মুসলমানদেরকে দাওয়াত দিয়েছেন ইসলাম গ্রহণ করেছেন রসুলের উপর যখন ওই নাজিল করা হয় নাকি তখন দুনিয়াতে মুসলমান ছিল না তিনি অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন কোনটা দাওয়াত দাওয়াতকে হা আমি বিশেষ কোন জিনিস নিয়ে মেহনত করতে পারি উদাহরণস্বরূপ আমি এখন খাবার খেতে বসবো রাতের খাবার একসঙ্গে পৃথিবীর সব তরকারি আমি খাবো আমি হয়তো শুধুমাত্র মুরগির গোস্ত খাচ্ছি শুধুমাত্র গরুর গোস্ত খাচ্ছি শাক খাচ্ছি সবজি খাচ্ছি একটা আইটেম খাচ্ছি একসঙ্গে পৃথিবীর সব আইটেম খাওয়া আমার জন্য সম্ভব না কিন্তু এর অর্থ কি এটা যে আমি অন্য সব খাবারকে অস্বীকার করব সব আইটেমকে অস্বীকার করব। আমি একজন মানুষ एक जन मानुष एक इंजिनियर एक पृथ्वी सब कृषक हब चीजी व्यय करा हे एक मानुष एक सब क्या कर सामर्थ्य सब होना क्योंकि अस्वीकार करोधिता कर আল্লা সীমাবদ্ধ থাকবে অমুসলিমের জন্য আমাকে কোনো ফিকির করতে হবে না আরে দুনিয়ার অমুসলিমরা জাহান নামে যায় যাক ওরা আমাদের মুসলমানদেরকে দেখে এমনি এমনি ঠিক হয়ে যাবে আরে ভাই যদি এমনি এমনি ঠিক হতো এত লক্ষ লক্ষ সাহাবিদেরকে অমুসলিমদের পেছনে মেহনত করার কোন দরকার ছিল না সম্বোধন করে আলাদা আলাদা ছিল না আল্লাহ তার মানে দুটো আলাদা বিষয় দাওয়াতের দুটো ধাপ একটা ধাপ হলো অমুসলিমকে ইসলামের দাওয়াত আর একটা ধাপ হলো মুসলমানকে পরিপূর্ণ ইসলামের দিকে দাওয়া দাওয়াতের দুটো ধাপ আপনি যে কোনো একটা ধাপ নিয়ে মেহনত করতে পারেন একই সঙ্গে একজন মানুষের পক্ষে সবগুলো করবেন সমাজের তাদের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন আপনার জন্য এই বৈধতা এবং শূন্য রাখেন কথাকে বোঝা যাচ্ছে আমি কিন্তু কোনোটার বিরোধিতা করছি না সীমাবদ্ধ করার সুযোগ নেই আমার কথা কি যে দাওয়াতকে কোনো একটা পন্থার মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই যেই জিনিসকে আল্লাহ ব্যাপক রেখেছেন আপনাকেও সেই জিনিসটা ব্যাপক রাখতে হবে আর যেই জিনিসকে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন আপনাকেও সেই জিনিসটা সীমাবদ্ধ করতে হবে কোনো কিছুকে ব্যাপক করার সুযোগ নেই আজকাল মানুষ সব কিছুকে ব্যাপক করে ফেলে তো আল্লাহ তারা দাওয়াত দিচ্ছেন কাদেরকে মুমিনদেরকেও দিচ্ছেন মুনাফিকদেরকেও দিচ্ছেন কাফেরদেরকেও দিচ্ছেন কি দাওয়াত দিচ্ছেন এবং তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে তাদেরকে দাওয়াত দিচ্ছেন এবাদতের বন্দেগিল দাসত্ব তোমরা সবাই দাসত্ব গ্রহণ করো একজনের মুনাফিক হও তো যেমনি ভাবে মুখে তুমি সত্যের কথা বলো তুমি তোমার পরিপূর্ণ সত্যকে এই আল্লাহ তালা দাসত্বের দিকেই নিয়ে আসো এবার বলাই হয় নিজের সর্বশক্তি আল্লাহ তালার আনুগত্যের মধ্যে ব্যয় করা এবং আল্লাহ তালার ভয় এবং তার আজমতের কারণে তার অবদ্ধতা থেকে বিরত সর্বশক্তিকে আল্লাহ মধ্যে ব্যয় করব। আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তালা দাসত্বকে বাস্তবায়ন করব। এটা হলো একটা দিক ইতিবাচক দিক এবাদতের আরেকটা দিক হল নেতিবাচক দিক যে আমি আল্লাহ ভয় এবং আজমতের কারণে कार अब्धता सकल प्रकार नफरम सकल प्रकार गुना दिक्कत बनाने एक हलचक लाइरा आल्ला কোন ইহ নেই কোনো ইলাহ নেই কোন মাহবুদ নেই কোনো উপাস্য নেই অন্য কারো সামনে নিজেকে সমর্পণ করার নিজের এবাজ বন্দেগী হোক অথবা যে কোনো ক্ষেত্রে অন্য কারো আনুগত্য সুযোগ নেই লা ইলাহা এটা হলো নেতিবাচক দিক যে সবাইকে অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া যত শরিক রয়েছে মানুষের সুরতে হোক মূর্তির সূরতে হোক আদর্শের সুরতে হোক ধর্মের সুরতে হোক সমস্ত উপাস্যকে অস্বীকার করতে হবে তার পর আসবে ইল্লা আল্লাহ তালের ইবাদত আমার মধ্যে আসবে একইভাবে এবাদতের মধ্যে দুটো দিক আমি খুব নামাজ করি খুব রোজা রাখি কিন্তু আমি সুদ ঘোষের মধ্যে জড়িত আমি কুফরি মতবাদের সঙ্গে জড়িত আমি রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা অন্য কোনো ক্ষেত্রে আমি কুফরি মতবাদ মতদর্শ কুফরি ব্যবস্থাকে আমি অনুসরণ করি তাহলে এটাকে এবাদত বলা হবে না এবাদতের মধ্যে দুটো বিষয়ের সমন্বয় লাগবে কয়টা বিষয়ের সমন্বয় দুটো বিষয়ের সমন্বয় एक नम्बरे हल आलर अबाध्यता आल्लाचरण निषेध के निजे जिंदगी सब क्षेत्र क्यों जो एक पालन करल्ला गोलान बला है जो एक मानुष दुकर मध्य समन्वय कर आल्ला যে ইত একমাত্র আল্লাহর জন্য হবে এর দিকে দাঁড়াত দিচ্ছেন দ্বিতীয় ধাপে তহিদুল রা যে দাসত্ব প্রতিপালক একমাত্র কার জন্য হবে দাসত্ব একমাত্র কার আল্লাহর কেন কারণ আল্লাহ হলেন আমাদের প্রতিপালক তিনি আমাদেরকে একটা বিধান দিলেন এবাদত করো কেন করবে কারণটাও এখানে উল্লেখ হয়ে গেছে কেন করবে একমাত্র আল্লাহর দাসত্ব নিজের জিন্দগিতে কেন বাস্তবায়ন করবে কারণ তোমার জিন্দগির সব ক্ষেত্রে তুমি দেখো আল্লাহ তেয়ামত তোমার জীবনের কিভাবে প্রতিপালন করেন কেমন প্রতিপালন যে এক ফোটা নাপাক পানি থেকে সৃষ্টি করে তিনি আমাকে এই অবস্থায় এনে উন্নীত করেছেন কেমন ভাবে নিখুঁত ভাবে আমাকে পরিচালিত করছেন প্রতিপালন করছেন तो जुटी पेचनेबादतेम्य मालिक एक जो नेता किएलि वेतन दे সে জন্য আমি তারা এবাদত করাকে তার দাসত্ব করাকে নিজের উপর অবধারিত করে নিলাম অথচ যেই সত্তা আমি যখন সেই নাপাক নাপাকি ছিলাম যখন উল্লেখ করার মতো কোনো অবস্থা আমার ছিল না সেখান থেকে যিনি আমাকে সৃষ্টি করে আমাকে উন্নতি দান করতে করতে এই পর্যায়ে নিয়ে আসলেন আমি কেন তারা ইবাদত করি না তো আল্লাহ তালা সবাইকেই ডাক দিয়ে বলছেন অবুদর আব্বা কোন তোমরা তোমাদের রবের এবাদতের ক্ষেত্রে ভেতরে এখলাফ নিয়ে আসো কাফেরদেরকে বলছেন যা আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছিলেন তার এবাদত থেকে দূরে সরে গিয়েছিলে। এখন তার ইবাদতের দিকে ফিরে এসো সবাইকে বলছেন সুরায় ফতেফে আলোচনা করেছিলাম যে আল্লাহ কিভাবে হবে শুধুমাত্র মৌলিক যে এবারত যেগুলো আছে নামাজ এগুলো আল্লাহর জন্য হবে আর আমার পরিবার সমাজ রাষ্ট্র অন্য কারো দাসত্ব করবে সেটাকে এবাদত বলা হবে তাহলে এবাদত তখনই হবে এ তখনই হবে যখন জীবনের সবগুলো ক্ষেত্রে একমাত্র কার আদর্শ বাস্তবায়ন করা হবে আল্লাহ কারণ আমরা কার দল রোজায় নাকি তার জীবনের সবগুলো ক্ষেত্রে আজকাল মানুষ খানা পিনার মাসালা জিজ্ঞেস করে কিভাবে ঘুমাবে সেই মাসালা নিয়ে করে কিভাবে গোসল করবে সেই মাসালা নিয়ে আলোচনা হয় রোজা হজ জাকাত এগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু একজন মানুষ কিভাবে সেগুলো নিয়ে আলোচনা করার কোনো ধাবন করে ঠিকই আল্লাহর জন্য নামাজ করছে আল্লাহর জন্য রোজা রাখছে সে ভাবছে ইসলাম মানে সম্ভবত নামাজ রোজা হজ আর জাকাত এর বাইরে আমার রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা অন্যান্য ক্ষেত্রে সম্ভবত ইসলামের কোন দিক নির্দেশনা নেই যদি সে ভাবতো সব ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে তাহলে সব ক্ষেত্রে সে ইসলামকে জানার প্রয়োজনীয় অনুধাবন করতো কিনা কিন্তু কয়জন অনুধাবন করে যার কারণে এক একজন আলেন মসজিদের মধ্যে মানুষদেরকে হয়তো সে সালামের ফজিলত শিখাচ্ছে শূন্য জিন্দা করছে এক একজন মহিউ হয়ে যাচ্ছে যে শূন্য জিন্দা করি কেমন শূন্যক যে সুপ্রিয়ার শূন্য জিন্দা করেছে মেসোয়াকের শূন্য জিন্দা করেছে সালামের শূন্য জিন্দা করেছে তো একদিকে নিজের মহিউ সুননা কিন্তু আরেকদিকে মমিতুল ফারাইজ ফরোজকে মেরে ফেলছে সে রাজনীতির ক্ষেত্রে কুফরি কোনো মতবাদের সঙ্গে জড়িত অর্থনৈতিক ক্ষেত্রে কুফরি মতবাদের সঙ্গে জড়িত বিচার ব্যবস্থার ক্ষেত্রে কুফরি মতবাদের সঙ্গে জড়িত এগুলোর ক্ষেত্রে ইসলামের যে বিধান রয়েছে এগুলোর ক্ষেত্রেও যে শির্ক এবং তাহিদের ভাগ রয়েছে এগুলো তো আর জানাই নেই কিন্তু সে ঠিকই সুনত নিয়ে মানুষের পেছনে মেহনত করেই যাচ্ছে সবকিছুর মূলে হলো আমার ইমান যদি আমার ইমান ঠিক হয়ে যায় একদিন না একদিন কোথায় যাব যান আর যদি আমার ইমানটা ঠিক না হয় যতই এবাদত করি না কেন আর যতই মানুষকে এবাদতের দেওয়া দেই না কেন আমার শেষ পরিণতি কি হবে জাহানা সুতরাং আমলের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি গুরুত্ব কিসের ইমানের তো ইমান আল্লাহর জন্য বিশ্বাস আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা আল্লাহর দাসত্বকে বাস্তবায়ন করা জীবনের সব ক্ষেত্রেই তো এটা করতে হবে কারণ ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম তো শুধুমাত্র কিছু আচার কিছুমাত্র সংস্কৃতি কিছু নির্ধারিত এবাদতের না। ইসলাম যদি পরিপূর্ণ হয় তাকে বাস্তবায়ন করতে হবে পরিপূর্ণ রূপে ইসলাম যদি অসম্পূর্ণ হতো তার অসম্পূর্ণ বাস্তবায়নের দ্বারাই হয়তো মুক্তির আশা করা যেত কিন্তু যেহেতু বলছি ইসলাম পরিপূর্ণ ইসলামের মধ্যে আল্লাহ তালা জীবনের সব ক্ষেত্রে সফলতা রেখেছেন তাহলে সব ক্ষেত্রেই যদি ইসলামকে বাস্তবায়ন করি তখনই কেবলমাত্র আমাকে মমিন বলা যাবে কিন্তু যদি কোনো ক্ষেত্রে ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কোনো কিছুকে বাস্তবায়ন করি অথবা বাদ তো দেয়নি কিন্তু ইসলামের সঙ্গে অন্য কোন কিছুর মিশ্রণ ঘটাই তাহলে উভয়টাই উভয়টাই আমার ধ্বংসের কারণ হবে যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনোটাকে গ্রহণ করি সেটাকে বলা হবে কুফুর আর যদি ইসলামকে বাদ দেয় নাই ইসলামকে সঙ্গেও রেখেছি অন্যটাকে মিশিয়েছি সেটাকে বলা হবে সিরিক কুফরের কারণেও মানুষ ধ্বংস হয় সিরিকের কারণেও মানুষ ধ্বংস হয় কুফুর বলা হয় অস্বীকার করাকে যে এক ক্ষেত্রেই আমি ইসলামকে বাদ দিলাম অস্বীকার করলাম প্রত্যাখ্যান করলাম আর শিরিক বলা হয় প্রত্যাখ্যান তো করিনি কিন্তু ইসলামের সঙ্গে আর একটাকে মিশিয়ে ফেললাম তো নামাজপুর বা আল্লাহর জন্য এই ক্ষেত্রে সিরিক নেই রোজারাকবা আল্লাহর জন্য এই ক্ষেত্রে সিরিক নেই কিন্তু রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সিরকে লিপ্ত আমি আল্লাহর সঙ্গে আল্লাহর দেওয়া বিধানের সঙ্গে আল্লাহর দেওয়া আদর্শের সঙ্গে আমি অন্য কারো আদর্শকেও মেনে চলছি অন্য কারো বিধানকেও মেনে চলছি অন্য কারো দেওয়া ব্যবস্থাকে আমি অনুসরণ করছি তাহলে এটাকে শিরিক বলা হবে কি না এবং যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন একটা বিষয় লক্ষণীয় দেখেন আল্লাহ বললেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন অতীতের কথা আসলো বর্তমানের কথা আসলো ভবিষ্যতের কথা কিন্তু আসেনি এই কথা কিন্তু আসেনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে এবং তোমাদের পরবর্তীদেরকেও পরবর্তীর কথা কিন্তু আল্লা তালা বলেননি আল্লাহ বললেন যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে বর্তমান এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে অতীত ভবিষ্যৎ গেল কোথায় তার মানে কি আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন আর সামনে যারা আসবে তাদেরকে অন্য কোন আদর্শ অন্য কোন কোনো সবকে করবে আল্লাহ করবে কিন্তু শুধু বর্তমান আর অতীতের কথা বলা হলো ভবিষ্যৎ গেল কোথায় প্রশ্ন আসে না। প্রশ্ন উত্তর সহজ কারণ আল্লাহ তালে কোরআন নাজিল করেছেন কোন নবীর জন্য আর কোন নবির উম্মতের জন্য মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের উম্মতের জন্য এই কোরআনে আল্লাহ তালা যাদেরকে সম্বোধন করে বিধান দিচ্ছেন তারা কারা নবী সাল্ল আলী হাসলামের উম্মতেরা তাদেরকে বলছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যত নবীর যত সবাইকে সৃষ্টি করেছেন ভবিষ্যতের কথা বলেননি তার মানে হলো এই নবীর পর পৃথিবীতে আর কোন উন্মত আসবে না সুতরাং পরবর্তী বলতে আর কেউ নেই আমরাই হলাম সর্বশেষ এই আয়াত দ্বারা কোরআনের এই আয়াত দ্বারাই আমাদের নবী যে সর্বশেষ নবী এটা প্রমাণিত হয় না। এখন কেউ যদি মনে করে সেই নবীর পরও আর কোন নবী হতে পারে গোলাম আহমদ কাদিয়ানি যাকে সবাই নবী মানছে সবাই বলতে যারা কাদিয়ানি মতবাদে বিশ্বাসী তাদের দুইটা গ্রুপ আছে নিজেদের মধ্যে আবার তারা সকলে শেষ নবীর পরেও আর একজন ছায়া নবী ছোট নবী জিল্লি নবী হিসাবে মানছে কাকে গোলাম আহমদ কাদিয়ানীকে আপনারা যে আর এফ প্রাণ অল मालिक ए मतबद की शेष नबी मन करें বরং তারপর আর অন্য কোন নবীর অস্তিত্বে বিশ্বাস করে তারা কি মুসলমান নাকি কাফের এবং যেই সেই কাফের নাকি ইসলামের জন্য অনেক বড় দুশন একটা হলো সাধারণ কাফের যে সে ব্যক্তিগতভাবে। অন্য কোনো ধর্মকে মানে কিন্তু ইসলাম নিয়ে তার কোনো চুলকানি নেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না তাদের অবস্থাকে এরকম নাকি তারা চায় যে আবার সুলের রেখে যাওয়া সরল ধর্মকে ধ্বংস করে বা সেটাকে বিকৃত করে অন্য কোন ধর্মকে প্রতিষ্ঠিত করতে তাহলে তারা যে এটা করতে চায় পৃথিবীর মধ্যে যে যাই করতে চাক না কেন পেছনে অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন আছে কিনা একটা জিনিস চাইলে কি হয়ে যায় আপনি চান যে মসজিদের মধ্যে ফেনের আওয়া সবার কষ্ট হয় শীতাতক নিয়ন্ত্রিত হলে ভালো এসি চলুক সবাই শান্তিতে এখানে বসতে পারুক সবাই তো চাচ্ছে এটা চাইলে কি হয়ে যাবে কি প্রয়োজন অর্থ প্রয়োজন টাকা প্রয়োজন তো যে কোনো জিনিস চাইতে গেলে কি লাগে টাকা লাগে সেই মানুষগুলো এই যে ইসলামকে মতবাদ প্রচারের জন্য আর এফ হোক প্রাণ হোক ওদের যতগুলো শাখা আছে তো ওরা এই যে টাকা পাচ্ছে ওদের কর্ণ শুধু কাদিয়ানিরাই কিনে শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধাও কিনে তারা অনুভূতি অজান্তেই কাজ করে যাচ্ছি কিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সুতরাং আর এফ প্রাণ অথবা তাদের আরো যতগুলো শাখা প্রশাখা আছে এগুলোকে বর্জন করা তাদের পণ্যকে বর্জন করা কি আমাদের ইমানি দায়িত্ব নাকি আমলি দায়িত্ব। কারণ যদি বর্জন না করি এর ক্ষতি আমার ভোগ না। বরং এর ক্ষতি পরিপূর্ণ দিকে শুধু কোটি কোটি মুসলমানকে তারা ধ্বংস করতে চাচ্ছে নিজেদের অজান্তে আপনার এখানে লিখত তো মানুষদেরকে এটা বোঝানোর দরকার আছে কিনা এই মজলিসে যারা রয়েছেন আজকের পরে আপনারা কি পণ্যগুলো কিনবেন कैक जन चुप आज चिंतित जो यो भलो भलो पन्न्य गोदी ना कहीं तलबी अरे भाई प्रयोजन ना खे मरबो प्रयोजन कष्ट करब तमाम के ध्वस क्यों करब যেই ব্যক্তি একজন বেদাতিকে সম্মান দেয় সে যেন ইসলামের ধ্বংসের ক্ষেত্রে অবদান রাখে হাদিফ স্পষ্ট বলছে ওরা তো শুধু বেদাতি না বরং তো সেই মোসিক না বরং ওদের মিশনই হলো ইসলামকে ধ্বংস করা তো যারা ওদেরকে সাহায্য করছে তারা তো ইসলামকে ধ্বংস করার জন্য প্রত্যক্ষ ভাবে নিজেদের মদত দিয়ে যাচ্ছে তাজকের পর এই মজলিসে যারা রয়েছেন আর কেউ কোনো দিন এই পণ্যগুলোকে কিনবেন মানুষদেরকে কিনতে উৎসাহিত করবেন না কোন উৎসাহিত করবেন মানুষ उत्साहित करणना कर दावत, दाव। दावत आगे सीम विषय नाम नागुलर इमान दायित्व एक इजराइल पन्न क्या इंगो मार्किन पन्न्य कई पन्नगुल अर्थ गो সেই অর্থগুলোকে ব্যয় করছে দেশে দেশে মুসলমানদের রক্তপাত করার জন্য সেই পণ্যগুলোকে বর্জন দায়িত্ব বলবেন এগুলো বর্জন করলে আমাদের করার তাহলে তার ও ঠান্ডা পানীয় এগুলো খেতে পারবো না ভালো ভালো কসমেটিক্স এগুলো কিনে বউদেরকে বাচ্চাদেরকে দিতে পারবো না তাহলে চলবে কিভাবে হুজুর মেরে দিলেন কিন্তু এই যে অর্থগুলো এগুলো খেয়াল করা উচিত মুসলমানদের আজকাল মুসলমানদের শুধু নামাজ আর রোজার বাইরে ইসলাম সম্পর্কে জানার কোন আগ্রহই নেই কোন কাজে ইসলামের উপকার হয় কোন কাজে ইসলামের ক্ষতি হয় এগুলো লক্ষ্য করাও তো ইমানে কোন পণ্যগুলো ইঙ্গ মার্কিন পণ্য কোনগুলোর অর্থ কোথায় ব্যয় হচ্ছে আমি বলছি আমার কথার কারণে আপনি বর্জন করেন আপনি রিসার্চ করেন আপনি দেখেন কোন পণ্যটা কারা এগুলো বাজারে আমদানি করছে এগুলোর অর্থটা কোথায় ব্যয় হচ্ছে এগুলোর মালিক কারা আপনি নিজে গবেষণা করেন করে তারপর আপনি দেওয়া করেন খাবার এমনকে কোনো কাপড় পর্যন্ত গ্রহণ করতো না আজকাল তো একটা হাদিস আমরা বলি মানতে যেই ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত আমরা চেয়ার টেবিলে খাই না কেন খাই না ক্ষতিটাও ব্যক্তিগত পর্যায়ে কিনা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আপনি কোন মতাদর্শকে অনুসরণ করছেন আপনার অর্থনীতি আপনার বিচার ব্যবস্থা আপনার শিক্ষা ব্যবস্থা এই সব কিছু কোন জাতির আদর্শ আলোকে পরিচালিত হচ্ছে শুধুমাত্র পোশাক আশাক ঠিক করলে শুধুমাত্র বসে খাও ভাই তুমি প্যান্ট শার্ট না সেই মানুষটা নিজে দেখা যাচ্ছে সে কুফরি মতবাদের সঙ্গে জড়িত হচ্ছে তাহলে বিজাতিতে আদর্শ পরিহার করা সেটা তো পোশাক আশাকের মধ্যেই না সেটা তো আরও বিস্তৃত বরং আমরা এমন এমন ক্ষেত্রে তাদের অনুসরণ করি যেই সমস্ত ক্ষেত্রে অনুসরণ করার কারণে আমরা নিজেদের অজান্তে তাদের গোলাম হয়ে আছি আজকাল স্কুল কলেজের ছাত্ররা ধর্ম সম্পর্কে একেবারেই অজ্ঞ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞানের ভাণ্ডার একেবারেই শূন্য নিতান্ত শূন্য এই করুণাবস্থা কেমন অথচ একটা মুসলিম কান্ট্রি তারপর আমরা এতটা বেখবর কেন থাকছি এবং এই সম্পর্কে কারো কোনো বিবৃতি কারো কোনো নড়াচড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না অথচ সবার জন্য মাদ্রাসায় পড়া সম্ভব না একটা সমাজ চলতে গেলে একটা বিশ্ব ঠিক থাকতে চাইলে একটা দেশ সুনিয়ন্ত্রিত হবে ডাক্তারের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে সব সেক্টরেই মানুষের প্রয়োজন আছে আমরা বলি না সবাই হুজুর হয়ে যান সবাই হুজুর হয়ে গেলে আমার যখন রোগ হবে আমার স্ত্রী যখন সন্তান সম্ভব হবে তাকে কার কাছে নিয়ে যাব। আমার ঘরে একটা কাজ দরকার আমি একটা ঘর বানাবো সেটা ডিজাইন করতে হবে ইঞ্জিনিয়ারও কাছে যেতে হবে সব সেক্টরেই মানুষ লাগবে যার কারণ সবগুলো জ্ঞানই ফর্জেকে ভায়া কারণ এই ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলেন ডাক্তারি বিদ্যা বলেন এগুলোর ডাক্তারি বিদ্যার কথা ফজিলত বর্ণনা করা হয়েছে ইমাম শাফি আহমেদুল্লাহ আলী বলেন আমি যদি ফকি না হতাম তাহলে আমি একজন ডাক্তার হতাম কারণ এগুলোর প্রয়োজন আছে আমরা কোনো প্রয়োজনীয়তা অস্বীকার করি না বাস্তবতা থেকে বাইরে গিয়ে ইসলামের মৌলিক নলেজ নিয়ে আরব বিশ্বে ডাক্তার হচ্ছে না তার স্কুলে পড়ছে কিন্তু দেখা যাচ্ছে কোরআনের কয়েক পাড়া মুখস্ত হয়ে যাচ্ছে সই হাদিস মুখস্ত হয়ে যাচ্ছে আকিদা সম্পর্কে মোটামুটি জানাশোনা আছে কিন্তু আজকাল আমাদের অবস্থা এতই খারাপ স্কুলের কথা তো বাদ আলিয়া মাদ্রাসার মোল্লা মুশীদের দেখলো মাঝে মাঝে লজ্জা লাগে যে মানুষগুলো ১৬ বছর বিশ বছর পরে কি করলো আরে আলিয়ার কথা বাদ দেন অধিকাংশ কৌমি মাদ্রাসা অধিকাংশ কৌমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এতটা দুর্বল যেগুলো থেকে আগামী দিনের কান্টারি তৈরি হবে দূরের কথা তারা না দিনের কোনো খবর আছে না দুনিয়ার কোনো খবর আছে কিছুই নেই দুনিয়া তো নেই যেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তো আর হবে না যেটা হওয়া দরকার ছিল যে দিনের তারা পণ্ডিত হবে মানুষদের আপনি কোরআন এই কোরআনটা সঠিক ভাবে পারা কোরআনের অনুবাদ পারে এরকম আরেক বাংলাদেশে কয়োজন আছে শুনতে একটু কেমন শোনা যায় ঠিক না বলবেন দেশে তো বক্তাই আছে কয়েক হাজার সেই সমস্ত বক্তা তারাই তো আগামী দিনের নেতৃত্ব দিতে পারে তাদের মধ্যে আজকাল তো আমরা ভাবি মনে হয় সব মনে হয় জ্ঞানের ভান্ডার আর সবকিছু এগিয়ে যাচ্ছে ইসের ভিত্তিতে কিন্তু বাস্তবেই পৃথিবীর অবস্থা খুবই করুন হার লাইনে করুন বাংলাদেশ যেমন সব ক্ষেত্রেই পিছিয়ে বিজ্ঞান বলেন আর অন্য যে কোনো ক্ষেত্রে বলেন বাংলাদেশের নাস্তিকার সংখ্যা কেন কিন্তু বিজ্ঞানের লাইনে সেই রকম আদর্শ বিজ্ঞান যেন নতুন নতুন থিওরি দিবে নতুন নতুন গবেষণা করবে অনেক কিছু করবে কয়জন আছে এরকম সব লাইনে আমরা পিছিয়ে। ধর্মীয় লাইনেও পিছিয়ে তো আল্লাহ তালা বলছেন সব ক্ষেত্রে তোমরা আদর্শ বাস্তবায়ন করো দাসত্ব বাস্তবায়ন করো এবাদত করো একমাত্র কার আল্লাহ আর এবাদত পরিপূর্ণ হবে দুই জিনিসের মাধ্যমে একটা হলো আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ ক্ষেত্রে যেন তোমরা মুক্তি হতে পারো যদি আমি এবাদত করি একমাত্র আল্লাহ আমি কি হতে পারবো মুক্তি হতে পারব মুত্তাকি হলে কি হবে একমাত্র আল্লাহ তালা দাসত্ব এবং এবাজত বাস্তবায়ন করতে পারবে সে তার মানে কোরআন এই কোরআন এর দোহাই সবাই দিতে পারে এই পোরাকে পুঁজি করে সবাই কথা বলতে পারে পো নামে সবাই হয়তো নিজের উদ্দেশ্যকে কামিয়ে দিতে পারে কিন্তু পো থেকে হেদায়ত গ্রহণ করতে পারবে একমাত্র কারা মুক্তি আর মুক্তাকি হওয়ার মাধ্যম আল্লাহ বলে দিলেন যে তোমরা মূর্তাক্ষি হতে পারবে কখন যখন সব ক্ষেত্রে একমাত্র কারা আদর্শ বাস্তবায়ন করবে আল্লাহর আদর্শ বাস্তবায়ন করবে কেন করবে একটা কারণ প্রথম নিদর্শন বললেন কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন দ্বিতীয় বলছেন বসবাস উপযোগী করে বিছানা বানিয়ে দিয়েছেন অনেকে আয়াতের মধ্যে আবার বিজ্ঞানের সঙ্গে সংঘর্ষ দেখতে পায় যে বিছানাকে গোলাকৃতি হয় না সমতল হয় বিছানা কি গোল হয় কমল এবার মতো গোল হয় নাকি সমতল হয় জমিন তো আল্লাহ তালা কোরআন বলছে যে আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন বিছানা আমাদের বিজ্ঞান তো বলে পৃথিবী হল গোলাকৃতির তাহলে কোরআনের সঙ্গে সায়েন্সের সংঘর্ষ দেখা গেল কিন্তু সেই মানুষগুলো আসলে কোরআনকে পরিপূর্ণ রূপ অনুধাবন করতে পারেন কোরআনের শিক্ষাকে আল্লাহ তালা সহজ রেখেছেন খ্রিস্টানদের ট্রিনিটি তৃত্ববাদের মতো ইসলামের মধ্যে মৌলিক আকিদার মধ্যে কোনো অস্পষ্টতা নেই খ্রিস্টানরা বলে না তিনে মিলে এক আল্লাহ হলেন তিন হলো মারিয়ান্না আর একজন হলো তারা বলে পবিত্র আত্মা বুঝায় জিবরিল কে আর একজন হলেন জিবরিল একজন হলেন এইসা আর একজন হলেন আল্লাহ এই তিনজন মিলে হলো হোদা তারা বলে এটা না যদি প্রশ্ন করা হয় বিভিন্ন প্রশ্ন তিনজন মিলে আবার একজন কিভাবে হয় তিনজন যদি হয় তাহলে আবার একজন কিভাবে থাকে তিনজন হলে কে কাকে সৃষ্টি করলেন কার অধীনে কি পরিচালিত হয় বিভিন্ন আপত্তি হয় তখন তারা বলে এটা একটা বিষয় আসলে এই বিষয়টা আমরা আমাদের বোঝার বাইরে বোধের বাইরে তো ইসলামের মধ্যে আল্লাহ তালা এরকম অস্পষ্টতা রাখেননি একজন মূর্খ মানুষ যেন সহজ ভাবে বুঝতে পারে কোরআন শিক্ষাকে আল্লাহ তালে এইভাবে সহজ রেখেছেন একজন মানুষ স্বাভাবিক চোখে জমিনকে কি গোল দেখা যায় যে মসজিদের মাঝখানটা এরকম উঁচু দুই পাশটা এরকম নিচু এভাবে দেখা যায় নাকি সমতল দেখা যায় তো একজন মানুষের চোখে পৃথিবীটা যেরকম আল্লাহ তালা পুরানে তাকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে তুমি তোমার চোখ দ্বারা পৃথিবী দেখো আর পৃথিবীকে দেখে সৃষ্টিকে দেখে তুমি স্রষ্টার পরিচয় লাভ করো চ্যালা দিয়ে যা কুমন ফিরা আসা যিনি জমিনকে বানিয়েছেন বিছানা আমাদের বসবাসের উপযোগী করে জমিনকে সৃষ্টি করেছেন এটা খুব শক্ত না যেখান থেকে আমরা কোন উপকার গ্রহণ করতে গাছ না পাথর। আবার এমন যেখানে ঘর বানালে মাটির মধ্যে ডেবে যায় কোনোটাই না বসবাসের উপযোগী করে দিয়েছেন বিনা আবিনা আর আকাশকে কে বানিয়েছেন ছাদ বানিয়েছেন ওয়াংসাল আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন ज्ञान संगे संघर्ष देखार कारण नहीं आल्ला बिस्टी आसमान विज्ञान बिस्टी तो आघमान तो बिस्टी पड़े ना आसमान द्वारा से आसमान ना মানুষের মাথার উপরে ঊর্ধ্ব জগৎ যেটা রয়েছে পরিপূর্ণটাকে আরবিতে সামা বলা হয় আল্লাহ বলছেন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন এরপর ফল থেকে তিনি তোমাদের জন্য বের করে নিয়ে আসেন তো বিভিন্ন নিদর্শন আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করলেন যে সবগুলো কাজকে করে আল্লাহ করে প্রথম তিনটার পেছনে তো মানুষের কোনো হাতই নেই কোনো কিছু সৃষ্টি করার পেছনে মানুষের কোনো হাত আছে হাত আছে কিন্তু যেটা বলেছেন যে তিনি ফল ফলি থেকে রিজেক বের করেন অনেকে ভাবতে পারে এটা তো আমরা করি কিন্তু এটা তো মানুষের হাতে না মানুষ শুধু কিছু প্রতিবন্ধকতাকে দূর করতে পারে জমিনের মধ্যে সে একটা বীজ বপন করল এবং জমিনটাকে আগে করষণ করে নিল সেটাকে কিছু পানি দিল কেন যেন এই ফসলটা সেখান থেকে বের হয়ে আসার পথে কোনো প্রতিবন্ধকতা না থাকে কোনো শক্ত ধাপের যেন সে শিকার না হয় সহজে বের হয়ে আসতে পারে সে শুধুমাত্র কিছু প্রতিবন্ধকতা দূর করতে পারে কিন্তু বাস্তবে সেই ফসল থেকে সেই বীজ থেকে একটা চারা উৎপন্ন করার ক্ষেত্রে কোন মানুষের কোনো শক্তি আছে পারে মানুষ একমাত্র কার পক্ষ থেকে আসে যদি কোন চরৈ পাখি কোনোদিন খাবার পেত না তার মানে শক্তির কারণেও রিজিক আসে না দুর্বলতার কারণেও রিজিক কথাটা বোঝে এসেছে যদি শক্তি দৈহিক শক্তি ক্ষমতা আমাদের বিভিন্ন উৎপাদন আমাদের বিভিন্ন কি বলে মেশিনারিজের শক্তির কারণেই যদি রিজিক আসতো শক্তির কারণেই যদি সব হতো কোনো বাদ কোনোদিন নাখে থাকতো না কিন্তু মাঝে মাঝে রিপোর্ট আসে না যে বাদ ক্ষুধার্ত অবস্থায় বনের মধ্যে বাংলাদেশের বাঘ দেখতে অনেকটা বিড়ালের মতো হয়ে যায় আসে না এরকম নিউজ তাহলে শক্তির কারণে যদি রিজিক আসতো কোনো বাঘ কোনোদিন না থাকতো না खबर पेतना तरह शक्तर कारण रिजिक आसे दुर्बलतार कारण रिजिक आसे ना बर रिजिक्रह्ल जिन बोझे যে আল্লাহ তালা যে বললেন যে তোমরা আল্লাহর দাসত্ব বাস্তবায়ন করো আল্লাহ যেন হতে পারো আল্লাহর ভয় অর্জন করতে পারো যেন বাঁচতে পারো জাহান্নাম থেকে শৈতানের ধোকা থেকে নফসের ধোকা থেকে এখান থেকে বুঝে আসে যে একজন মানুষের ইমান এবং আমল একজন মানুষের ইমান এবং আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারে না বরং জান্নাতে প্রবেশ করান আল্লাহতালা নিজের অনুগ্রহের কারণ রাসুল সাল্লাম যখন এই হাদিস বলেন একজন তবে আল্লাহ রহমত যদি আমাকে আচ্ছন্ন করে তাহলে ভিন্ন কথা তার মানে আমি তাকে অর্জন করব মুক্তি হব জান্নাতে যাওয়ার উপযুক্ত হব। নিজের আমলের দ্বারা বরং কার অনুগ্রহে अनुग्रहुग्रहर अनुग्रह बोझारत की जानना प्रवेश करा जानना जब एकम्र कार अनुग्रहर अनुग्रह যেহেতু একমাত্র আল্লাহ অনুগ্রহে এজন্য ষাট বছর ষাট বছরের জন্য জাহান্ন অনন্তকালের জন্য সুতরাং এই প্রশ্ন করে লাভ নেই যে দুনিয়ার মধ্যে কুফুর করলাম নাস্তিকতার উপর আমি ছিলাম ষাট বছর আল্লাহ আমাকে চিরকালের জন্য জাহান্নে কেন দিবেন কারণ জাহান নামে যাওয়া না যাওয়ার সম্পর্ক আল্লাহ তালা আমার ভেতর এবং আমার বাহিরকে পরীক্ষা করতে চান একজন কাফের একটা তিনি পরীক্ষা নেন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তিন ঘন্টা কিন্তু ফলাফল তিন ঘন্টার জন্য দেওয়া হবে না একটা ফলাফলের আপনি এসএসসি পরীক্ষা দিলেন সেই ফলাফল যখন দেওয়া হবে তার কার্যকারী তিন ঘণ্টা তিন ঘন্টা শেষ এটার কার্যকারিতা শেষ তারপর আপনি পাস এস পরীক্ষায় ফেল করেছেন তিন ঘন্টা আপনি একজন ফেল করা ছাত্র তিন ঘন্টা শেষ এবার আপনি এ ক্লাস পাওয়া ছাত্র এরকম পরীক্ষা নেবেন সাময়িক কালের জন্য আমাদের ইমান এবং আমল দেখবেন ভেতর এবং বাহির দেখবেন সাময়িক পরীক্ষা কিন্তু ফলাফল সাময়িক না ফলাফল কি হবে স্থায়ী হবে এই সমস্ত বিষয়ে জেনে নে বুঝে তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করো না আল্লাহর সঙ্গে শরিক কেন করব না কারণ আমরা জানি আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আমাদের জীবিক দাতে একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ থেকে রিজিক নিয়ে আসছেন সবই যখন আল্লাহ করছেন সুতরাং কোনো ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করার কোন অর্থই হয় না সাধারণত মানুষ দুই শ্রেণীকে আল্লাহর সঙ্গে শরিক করে এক শ্রেণী হলো ক্ষমতাধর শ্রেণী যাদের ক্ষমতা আছে অর্থবিত্ত আছে মানুষ তাদেরকে আল্লাহর সঙ্গে শরিক করে শরিক করার অর্থ কি আল্লাহর বিধানও মানে তাদের বিধানও মানে কেন মানে তার হাতে ক্ষমতা আছে যদি না মানি আমাকে জেলে ঢুকিয়ে রাখবে যদি না মানি হয়তো আমাকে ফাঁসি দিয়ে দেবে যদি না মানি হয়তো আমার জীবন নিয়ে নেবে এটা হলো একটা কারণ কখনো ক্ষমতা হয় না কখনো হয় অর্থ যদি তার বিধান না মানি আমি বেতন পাবো না যদি তার বিধান না মানি তাহলে আমি আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে যাবো যারা ফেরাউনের উপাসনা করতো তারাও এই জন্য করতো কারণ দেশের রাজাকে নিয়ে যাবে ফেরাউন তাকে কারাগারে বন্দি করে রাখবে এজন্য আল্লাহকে বাদ দিয়ে এই ফেরাউনের উপাসনা করছে আল্লাহর সঙ্গে ফেরাউনকে শরিক করছে একটা কারণ আরেকটা কারণ হলো যে ক্ষমতার কারণেও না অর্থের কারণেও না কিন্তু ধর্মের অপব্যাখ্যার কারণে তাকে আল্লাহ করে থাকতেও করে অথচ ভণ্ডপীর কে যে করলো তাকে আল্লাহর সঙ্গে শরিক করে ফেললো কিনা কিন্তু এজন্য করেছে যে ভণ্ডপীর ক্ষমতা ধর অথবা ভণ্ডপীর তাকে টাকা দেয় কোনটাই তো না বরং টাকা দিতে দিতে নিজের পকেটের অবস্থা টাইট হয়ে যায় তাহলে কেন দিচ্ছে ধর্মের অপব্যাখার কারণে তার মানে সিরিক দুইভাবে হয় সিরিকের একটা কারণ হলো ক্ষমতা এবং অর্থ মানুষ ক্ষমতার ভয়ে মানুষ অর্থের লোভে শিরিক করে সিরকের আরেকটা কারণ হলো ধর্মের অপব্যাখ্যা তার মানে এক প্রকার সিরিক হলো নেক সুরোতে সিরিক আরেক প্রকার সিরিক হলো তার আসল সুরতে সিরিখ যারা কাফের যারা কাফের যারা প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করে তারা হলো এই রোগী যে তারা ক্ষমতার লোভ ক্ষমতার কারণে অর্থের লোভে আল্লাহর সঙ্গে শরীর করে আর যারা মুনাফিক তারা করে। আল্লাহ আল্লাহ বলছেন যখন সকল বিষয়ে জানো যখন জানো তোমাদের রাব আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ রাজ আল্লাহ সবকিছুর ক্ষমতা সবকিছুর কর্তৃত্ব একমাত্র অধিকার কার হাতে আল্লাহর হাতে তখন আল্লাহর সঙ্গে অর্থের কাউকে শরীর করো না কারো অন্য কাউকে আল্লাহ সমকক্ষ না এবং ধর্মের অপব্যাখ্যা দেখেও তুমি অন্য কারো সামনে নিজেকে নত করে দিও বিধান মানবে তা মানো দাসত্ব করবে একমাত্র আল্লাহর করো আরে তোমার পীর তো তোমাকে জীবনও দেয়নি তোমাকে মৃত্যুও দেবে না তোমার রিজিক তার হাতে না তোমার সুস্থতা হাতে না কোনো কিছুই তার হাতে না তোমার বড় মাকাম দিতে পারে না। নবুয়া ছাড়া নবুয়া ছাড়া আর নবীকে দেখলে সাহাবি হয় দুই মাকাম ছাড়া যে কোনো মাকামে মানুষ এখনো পচতে পারে চন্দ্র আছে কারণ এখন যুগে কোনো মানুষ সে হাসান বসরিদ থেকে বড় আল্লাহর আলী হতে পারে আব্দুল কাদের জেলানি থেকে বড় অলি হতে পারে বড় পীর হওয়ার অর্থ এটা না যে তার থেকে আর বড় কেউ হবে না আল্লাহ আকবার আল্লাহ হলেন সবচেয়ে বড় এরকম মর্যাদা আর কারোর জন্য না যে আব্দুল কাহাদের জেলানি আকবর যে আব্দুল কাহাদের জেলানি সবচেয়ে বড় তার চাইতে বড় আর কেউ হতে পারবে না আরে যেই দিন তাকে বড় পীর নাম দেওয়া হলো যেই নামটা সে যেই ব্যক্তি দিল ওই নাম সে কি কেয়ামত পর্যন্ত আলিমুল গাইব সবাইকে দেখেছে সবার হালত জানে তাহলে বড় পীর হওয়ার অর্থ কি এটা যে এরপর আর কোনো পীর আসতে পারবে না যদি বলেন অর্থ এটা তাহলে এই নাম যে দিয়েছিল তাকে বলতে হবে আলিমুল ভাই কথা বোঝা যাচ্ছে না। তাহলে বড় পীর হওয়ার অর্থ এটা না যে এর চাইতে বড় পীর আর কেউ হতে পারে না যেমন হতিবে আজম হতিবে আজম মানে সবচেয়ে বড় বক্তা সবচেয়ে বড় বক্তা হওয়ার অর্থ কি এটা তার চাইতে বড় বক্তা আর কেউ হতে পারবে না হ্যাঁ অর্থ এটা হতে পারে এখন পর্যন্ত বা বর্তমান সময়ে তার চাইতে বড় কেউ নেই এটা হতে পারে সামনে আসবে না এই কথা আপনি কিভাবে বলবেন অমুক রাজবাড়ির সবচেয়ে বড় আলম আপনি বললেন কিন্তু আর অর্থ এটা যে এর চাইতে বড় কেউ হতে পারবে না कारा आसने मध्य हाँ हे जमान मध्य सब चाहते बड़ी से बड़ पीर बार अर्थात जरा সে আবু বকর রাহন আরামে এক পাল্লায় রাখা হয় আর যদি আমল রাখা হয় তাহলে কার আমল নাম্লাই ভারী হবে সেখানে এরকম বরফ কয়েক কোটি উঠালেও কার আমল নামার পাল্লে ভারী হবে সুতরাং বরফ পীর হওয়ার অর্থ এটা না নবীর চাইতেও বড় হয়ে গেছেন সাহাবিদের চাইতেও বড় হয়ে গিয়েছেন যেখানে সাহাবিরা নবীকে সেদ্ধা করার অনুভূতি পেল না দেখাবি এক জায়গায় দেখে এসেছে তারা তাদের বরং তিনি বললেন আমি যদি কাউকে আদেশ দিতাম অন্য কাউকে চেষ্টা করার স্ত্রীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে চেষ্টা করে কিন্তু অনুমতি দেইনি। তাহলে সেজদা একমাত্র কার জন্য হবে যেখানে রাসুল যেখানে রাসুল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব অন্য কোন না আরে তারা কিবাদতের জন্য শেষদা করতে চেয়েছিলেন নাকি সম্মানের জন্য কারণ সাহাবাই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবেন ভাবা যায় তাহলে রাসুলকে অনুমতি চেয়েছেন এবাদতের শেষদার জন্য না বরং কোন সম্মানের আপনি আপনার জীবিত বা মৃত পীর আর সেখানে আপনি কোথেকে অনুমতি পেয়ে গেলেন আপনার এরকম সাধারণ পীরের জন্য রকম পীর কোটি কোটি হলেও রাসুলের পায়ের ধুলো সময় হতে পারবেন কথা বোঝা যাচ্ছে অনেকে দলিল দেয় আগের যুগের দলিল আল্লা বলেছেন হাজা প্রত্যেক নবীকে সম্বোধন করে বলছেন প্রত্যেক নবীর জন্য আলাদা শরীয়ত বানিয়েছি সবার আকিদা এক ছিল বিশ্বাস এক ছিল কিন্তু সবার শরীয় কি ছিল আলাদা ছিল কারো নামাজ তিন অক্ত চার অক্ট কারো পাঁচ অক্ত সবার শরীয়া ভিন্ন আর ইব্রাহিমের আকিদা ভিন্ন আকিদা ভিন্ন আকিদা সবার এক তাহলে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হওয়ার অর্থ কি কার সরিয়ত মানি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত তাহলে আপনি দলিল দিলে কোন শরীয়তের দলিল দিবেন আমি আদম আলি ইসলামের উম্মত এটা তো বলতে চায় না এক মুখে বলবে আমি মোহাম্মদের উম্মত আর একদিকে সরিয়ত মানবে কার আদম আলি ইসলামের তাহলে এটা তো হাস্যকর কথা আর আপনার কি নিজেকে ফেরস্তা মনে হয় ফেরা করেছে দলিল মিলল আর আদম আলী ইসলামের শরীয়ত মানলে পুরোপুরি মানেন আদম আলী ইসলামের শরিয়াতে ভাই বোনের বিবাহ বৈধ ছিল নাকি অবৈধ ছিল দুনিয়াতে তো আর ছেলে নাই যদি ভাই বিয়ে না করে বাচ্চা কাচ্চা হবে থেকে। প্রথম মানুষ প্রথম মানব এবং প্রথম মানবই তাদের ঘরে যে সন্তান হবে ভাই বোন বিয়ে না করলে দুনিয়াতে আসবে তাহলে ভাই বোনপুরি মানতে চান আপনিও আপনার বোনকে বিয়ে করে নেন কেউ বলে ইউসুফ আলহ ইসলামের শরীয়তের দলিত ইউসুফ আলি ইসলামকে তার এগারো ভাই এবং তার বাবামা মা করেছিল এখানেও তো সে একই কথা ইউসুফ আলি ইসলামের শরীয়তকে টানছে টানলে সব ক্ষেত্রে টান তো শরীয়ত নবী মোহাম্মদের ইউসুফ পূর্বের কোন ইব্রাহিম আলিমের মিল্লত অনুসরণ করতে বলেছেন মিল্ল বলা হয় দিন আদর্শ মৌলিক আকিদাকে আমাদের আকিদা ইব্রাহিম আলী ইসলামের আকিদা এক আমাদের আদর্শ ইব্রাহিম আলী ইসলামের আদর্শ এক কোন আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিম করতে বলেন আমি নবী মোহাম্মদ অনুসরণ করা ছাড়া তার আর কোন উপায় ছিল না কেয়ামতের পূর্বে ঈসা আলি ইসলাম দুনিয়াতে আসবেন এটা হলো সুন জামায়াত রাকিদা ঈসা আলী ইসলামকে মৃত্যুবরণ করেছেন আসমানে উঠে নিয়েছেন তাহলে খ্রিস্টানরা তাদের নবীকে বেশি সম্মান করে নাকি আমরা তাদের নবীকে বেশি সম্মান করি ঈসা আলি ইসলাম কেয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন উম্মত হয়ে নাকি নবী হয়ে আমাকে কি মানিয়েছেন মোহাম্মদ আমরা সর্বশেষ সর্বপ্রথম সর্বশেষ আসার বিচারে সর্বশেষ কিন্তু জান্নাতে যাওয়ার বিচারে সর্বপ্রথম আমাদের পূর্বে অন্য কোনো নবীর উম্মত জাননাতে যেতে পারবে না আমাদের নবীর উম্মত হওয়া তো সৌভাগ্যের বিষয় যেখানে ইসা আলী ইসলামের মতো একজন নবী আমাদের উম্মত হয়ে দুনিয়াতে আসবেন সেখানে আপনার আমার নবীর শরীয়তকে মানতে ভালো লাগে না আপনি ইউসুফা আলি ইসলামের শরীয়ত মানেন আপনি আদম আলিহ ইসলামের শরীয়ত মানেন আপনি আপনার পীরকে আপনার শয়েককে আপনার মুরব্বীকে সম্মানের শেষদা দেন আর দলিল দেন সে অন্যের শরীয়ত থেকে তাহলে তো আপনি একজন নবীর চাইতেও বেশি বুঝেছেন তাহলে বললাম যে শরিক করে মানুষ কয় কারণে মৌলিকভাবে দুই কারণে একটা করে ক্ষমতা অর্থ এরকম পার্থিব বিভিন্ন কারণে আর একটা করে ধরনের অপব্যাখার কারণে সুতরাং নিজের ইমানকে হেফাজত করতে চাইলে এই দুই শ্রেণীর মানুষের থেকেই দূরে থাকতে হবে এক শ্রেণী হল যারা আমাদেরকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে নিজেদের অর্থের লোভ দেখিয়ে আল্লাহ তালার সঙ্গে শিরিক করাতে বাধ্য করে ক্ষমতা প্রয়োগ বিভিন্নভাবে করে কেউ করে নিজের বাহিনী প্রয়োগ করে নিজেদের বাহিনীকে পেছনে লাগিয়ে যায় কেউ করে বিভিন্ন ভয় দেখিয়ে এই আমার কথা শুনবি না তুই আমার ছেলে ঘর থেকে বের করে দেব তো আল্লাহর সঙ্গে শিরিক করার পেছনে বিভিন্ন ভয় বিভিন্ন মানুষ দেখাতে পারে কিন্তু তাদেরকে তাদেরকে যদি আমি মান্য করি তাহলে কি আমি মুসলমান থাকবো নাকি মুশ্রিক হয়ে যাবো একইভাবে যারা ধর্মের অপব্যাখ্যা করে যদি আমি তাদেরকেও মানি দেখতে হয় সেই দলিল আসলেই গ্রহণযোগ্য কিনা চেষ্টা সবাই করতে পারে বাহ্যিকভাবে সবাই করতে পারে হাদিসের মধ্যে বলা হয়েছে যে কেয়ামতের পূর্বে রোবা ক্যা সিয়া কিন্তু কত মানুষ দুনিয়াতে পোশাক পরে থাকবে কেমতের দিন উলঙ্গ হবে যে দুনিয়াতে পোশাক পরে পোশাক পরেও উলঙ্গ থাকে এটা বুঝতে খুব বেশি কষ্ট করতে হয় না আজকালকার মেয়েদের দিকে তাকালেই বোঝা যায় পোশাক পরেও মানুষ কিভাবে উলঙ্গ থাকে আজকালকার মডার্ন এই সমস্ত লেডিদের দিকে তাকালেই বোঝা যায় কিভাবে মানুষ পোশাক পরেও উলঙ্গ থাকে একইভাবে একজন মানুষ ধর্মকে মেনেও কিভাবে মুশ্রিক হয় আর কিভাবে কাফের হয় এটা বুঝতেও খুব বেশি দূরে যেতে হয় না চোখ কান খোলা থাকলে আশপাশে তাকালেও বোঝা যায় সেই মানুষগুলো নিজেদের অর্থ নিজেদের সময় নিজেদের সব কিছু ব্যয় করছে কিসের পিছনে তাদের দৃষ্টিতে ধর্মের পেছনে কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে কিছুই পাবে না এই মানুষগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ যারা দুনিয়াও পেল না আখেরাতও পেলো না যে দুনিয়ার মধ্যে কুফুর করলো শিরিক করল। দুনিয়ার মধ্যে নাস্তিক নাস্তিক ছিল দুনিয়ার মধ্যে ভোগ করে গিয়েছে একটা তো পেল কিন্তু এই সমস্ত বেদাতিরা তারা দুনিয়ার মধ্যে দুনিয়াও পেলো না আর কেয়ামতের দিন সে আখেরাতের পাবে না আর অর্থের লোভে হোক কোন কারণে বানিয়েও না এই বিষয়গুলো যখন তোমরা বুঝছো জেনে বুঝে এই কাজ তোমরা করতে যেও না আল্লাহ তালা এখান থেকে আরেকটা বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন लग़े। एलेम लागू ज्ञान लागू जार ज्ञान नहीं सरिख थर मध्य बोला मौलिक ज्ञान अर्जन कर सब फरज আপনি রিক্সা হন, ব্যবসায়ী হন সাধারণ কবিরা গুণে লিপ্ত হবেন তা না বরং এখানে কি বলা হচ্ছে সিরিখে লিপ্ত হবে সিরিখ থেকে বাঁচতে চাইলে কি করতে হবে মৌলিক জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার মাধ্যম দুটো একটা হলো পড়া নিজেদের জ্ঞানকে পরিপূর্ণ করতে হবে যদি সিরিখ থেকে বাঁচতে চাই তার যদি জ্ঞানকে অর্জন না করি নিজের অজান্তেই সিরকের মধ্যে লিপ্ত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সিরিখ থেকে ইমানকে মুক্ত